বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নী নন্দোদনন্দ বন্দে চরণোদ গোপীজন সামূত বিন্দা কৃ পা সিনেধু পতিং পাবভ্য বৈষ্ণবেমো নোক লগো লং হৈতগিং কিমবন্দে পরমন্দমাধব বৃন্দে বৈপি কেশবশক্তিপদে দেবী সব তয় নম নম নারায়ণ নমস্ত নঞ্চ দেবী সরস্বতুজী সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরীপ্রস প্রকা গুভক্ত ভোক্তি প্রমদা কগোদ্ সদা পিভমষ্টদ তেথা পদ শিব বিশে নাম শরণ্য ভীতা বন্দে মহাপুষতে চরিদ ত্যাগসি তলক্ষ্মী ধর্মীষ্টারচা যদগাধরণ্যাম মেঘ দৈত্যপিধাবদ বন্দে মহাপুষতে চরিদ ইৎ পাদ পাল্লবনখ চন্দমি ছটা বিসুজকি গপোধু সদর্শি পূর্ণাগর সারমূরি সারাধিকা মি কৃপ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ সৈতাধর শিবাস সে গৌরভক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্রিয়দ্দ্বৈত গদাধর শিবাসে গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে র রাম রে আজান লম্বিত ভুজৌ কনকিতনিকতর কমলাবরিজ বর জগধর্মপালো বন্দে জগৎ প্রিয় করুণাবত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রে রাম রাবিণ দেহসহিতাম शोक स्पृहापुलश्चोमूल ममोदवग्रह आर्तिमूल जावन्न ते अंघ्रिम प्रवृीते लोक तबदय दबीन देहसुहित শোক পরিভব পড়িভব বিপুলোভ তাবদ মম ইতি অসদ অবগ্রহ আর্তি মূল যাব অংঘ্রিমভয় প্রব্রণিতে লোক শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পহুপা জানিছেন যে যতক্ষণ পর্যন্ত জীব নিজের সমগ্র মঙ্গলের দায়িত্ব গুরু বৈষ্ণবের হস্তে সমর্পণ না করে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো মঙ্গলের সম্ভাবনা থাকে না গুরুবৈষ্ণব গৌড়ীয় বৈষ্ণবগণ তাদের মধ্যে যদি কোনো বিশেষ যোগ্যতা দেখা যায় তার জন্য তারা অভিমানে স্ফীত হন না গুরু বৈষ্ণবের লক্ষণই হলো এই যারা গৌরীয় গুরু বর্গ আর তাদের অনু আনুগত্যে যারা রয়েছেন তারাও গৌরীয় তারা জানেন তাদের নিজেদের কোনো কিছু যদি কিছু থাকে বিশেষ কিছু গুণাবলী তার জন্য তারা অভিমানে স্ফীত হন না তারা পরিষ্কার জানেন আমার এই সমস্ত কিছু যা কিছু গুণাবলী যা কিছু দেখা যাচ্ছে তার জন্য তারা কৃতিত্ব দাবি করেন না তারা জানেন এগুলো সব মূল যে উৎস তাতে দাবি করেন যে ওখান থেকে সব শক্তিগুলো আসছে গৌরীও গুরুবর্গ আমাদের এই শিক্ষা দিয়েছেন যেখানে অভিমান নামক গর্ব পর্বত রয়েছে যেখানে অভিমান রয়েছে সেখানে শান্তি বলে কোনো কথা নেই সেখানে বাস্তবিক সেবা বলে কোনো কথাই থাকতে পারে না যেখানে অভিমান বলে বিষয়বস্তু থাকে সেখানে বাস্তবিক সেবার উন্মেষ হয় না সেখানে তার হৃদয়তে কোনোদিন শান্তি বলে কোনো কিছু থাকতে পারে না থাকে না গৌরীয় গুরুবর্গ সমস্ত কিছু যা কিছু তার জন্য তারা কৃতিত্ব দাবি করেন না সমস্ত কিছু মূল উৎস মূল জায়গা থেকে গুরুপীঠ থেকে সব আসছে শক্তি সবাইকে দিয়ে তিনি সেবা করিয়ে নিচ্ছেন শরণাগত ভক্তকে দিয়ে এইভাবে এই জগৎ প্রপঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার একটা সুন্দর রাস্তা আবিষ্কার হয়েছে সেটা কি না বলছেন গুরুবৈষ্ণবের সেবা সেটাকেই শাস্ত্র বলছেন যে গুরু সুস্বোষণম নাম সর্বধর্মোত্তমোত্তম তস্মাত পরতরম পবিত্রম ধর্ম নবীদ্যতে বলছেন গুরু সুস্বোষণ গুরু শুশ্রষা করা গুরু কথাটা চৈতন্য চরিত্র গুরু ন ইত্যাদি ব্যবহার করছে বহু বচন ব্যবহার করা আছে গুরু তত্ত্বকে উপলব্ধি না করার জন্য বিশাল বিপর্যয় হয়ে যাচ্ছে যারা গুরু পার পদ্মের অপ্রাকৃত বাণী বৈভবকে অনুশীলন করলেন না जरा गुरुदेव शरि सेवाबा करस्त सब प्राय अधपतन सवार एक बी देखी ने एक जन बूब जदि एक कि जगह रिजार्व रखते हैं तेल से नाइन्ाइन पॉन्ट नाइन नाइन परसेंट जो एक दिखे थे तेल वोटा पॉन्ट जरोो वान परसेंट क्यों कथा बेपार्ला गल्प बोलना আমরা যদি ভালো করে স্ট্যাটিস্টিক্স দেখি বিচার করি তাহলে দেখব গুরুপার পদ্ম বৈষ্ণবদের সেবাতেই যতটা তাড়াতাড়ি উন্নতি হয় এর কোনো অল্টারনেটিভ রাস্তা নেই যতটা তাড়াতাড়ি এটাও ভুল বললাম এটাও সঠিক নয় মানে একমাত্র রাস্তা গুরু বৈষ্ণবের সেবাই হলো একমাত্র রাস্তা যেটার মাধ্যমেই ভগ ধামের দিকে অগ্রসর হওয়া যায় পৌঁছানো যায় এটি সব শাস্ত্র নির্ণয় করে বলছেন ভাগবতের ষষ্ঠ স্কন্দেও আছে সমস্ত এসব এক একটা করে বিচার বলতে গেলে প্রচুর সময় সেখানেও বলছেন যে যখন কৃষ্ণারপ্রীত প্রাণ তৎপুরুষ নি সে বয়া ভাগবত এসব আছে কোনো কোনো সময় সময় হলে এসব আলোচনা অবশ্যই করা হবে এগুলো আমি ভুলি না स्थिति की आलोचना करते हैं गुरुपात पद्म बोले दें बैष्णवग ठीक सही सही से आलोचन से रखी बोल कृष्णार्पित पान तत्पुरुष और निशे वा ततटा पवित्र होते मानूष न तथा ही अगवान पुए तो नथा ही अगवान राजन अगवान पुए तो तप आदि হে রাজন তপস্যা আদি শ্রদ্ধায় আধ্যায় নিরুদ্ধায় বিভিন্ন ব্রত আদি সব পালন করছো অনেক কিছু বাহাদুর দেখালে কিন্তু এগুলোর দ্বারা ন তথাহি রাজন অগবান পুয়েতো তপ আদিবি তপস্যা আদি আদি কথাটার মানে হলো এর মধ্যে ধ্যান তোমার শ্রদ্ধায় অধ্যায় নিরুদ্ধায় ব্রত তপসচরণ বিভিন্ন কিছুকে এর মধ্যে সংলগন করা আছে আদি ভি আদি মানে ইত্যাদি বলা আছে কৃষ্ণার পেত প্রাণ তৎপুরুষ এনি সে ভয়া যে মহাপুরুষগণের হৃদয়টা মহারাজ ভগবানের চরণে সবসময় রমন করছে সেরকম একজন মহান সাধুর সেবা দ্বারা যতটা তাড়াতাড়ি পবিত্র হওয়া যায় ওই পদ্ধতিতে হওয়া যায় না হওয়া যায় না সেখানে এই কথাই আমি উত্থাপন করলাম যে গুরু সেবার কথা বলেছে এখানে বিভিন্ন চৈতন্য চরিত্রে বিভিন্ন জায়গায় আমি আগো আলোচনা করেছি গুরু ন বহু বচন ব্যবহার করা আছে অর্থাৎ শিক্ষা গুরু দীক্ষা গুরু গুরুতত্ত্বকে উপলব্ধি করলে দেখা যাবে বন্দে গুরুবদন্দম ভক্তবৃন্দ সমন্বিতম গুরু পদ্ম এবং গুরু পদ্মের সঙ্গে যে সমগ্র তত্ত্বটা এইটাকে উপলব্ধি করা দরকার যতক্ষণ পর্যন্ত জীব এটা উপলব্ধি করতে না পারে সাধক ততক্ষণ পর্যন্ত ভজন অগ্রগতি সম্ভব হয় না এই কথাটা পায়ে ধরে সবাইকে অনুরোধ করেছি করে থাকি এছাড়া অন্য কোনো রাস্তা নাই অন্য রাস্তায় পারবে সেখানে বলছেন যে গুরু সুশনম নাম সর্বধর্মতমোত্তমম সর্বর্মতমোত্তমম এর ওপরে আর কিছু নেই তশমাত পরথরম পবিত্রম ধর্ম নবিদ্যতে এর চেয়ে পবিত্র ধর্ম আর কিছু হতে পারে না কিন্তু কি করে করা যায় কি করে করা যাবে যে বস্তুটাকে আমি জানি না যে বস্তুটাকে আমি চিনি না जो वस्तुटार नागाल पाईना जे वस्तुटा एम एक रियलमे एम एक्टा पर्याय आते हृदय भाव हमारे शरिक उच्चता जा फिजिकल एफार्टस को से क्षेत्र में से गुरुपदमा एम एक्टर भूमिकाय रही से सेवा करते गस्तुटा से सेवा बस्तुटा ধরা যে বস্তুটা আমার সম্মুখে উপস্থিত যাকে আমি জানতে পারি যাকে আমি বুঝতে পারি তার মনোভাব তবে সেই বস্তুটা সেবা হয় যে বস্তুটাকে জানতে পারি না সে বস্তুটা সেবা হয় না হয়তো গুরুপার পদ্ম নিত্যানন্দবভূ ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে থাকেন কালকেও আলোচনা করব এই বিষয়ে প্রথমেই শুরুতে গুরু পদ্ম হয়তো প্রপঞ্চে অবতীর্ণ হয়েছেন আমাকে সেবা অধিকার দেওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যেহেতু গুরু মুখ পদ্মবাক্য হৃদয়াতে করিয়া ঐক্য আরনা করিহমনে করিহ আশা এই কথাটা আমি উপলব্ধি করতে পারি নাই নরতম ডাকছিল ঠাকুর নরত্তম এই কথাটা আমাদের জানিয়েছেন কিন্তু কাউরি আমাদের মাথায় ঢুগলো না কথাটা বলছেন প্রভুপাদ সমস্ত সুন্দর কথা বলতেন বলছেন গুরু মুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আরনা করিহমনে করিহ আশা যিনি গুরু গুরুপাদ পদ্মের সেবা করেন তিনি গুরু সেবাতে এমন তন্ময় হয়ে যান তার বাহ্য বিষয়তের কোনো আকর্ষণ তো দূরের কথা কোনো গন্ধ পর্যন্ত তার হৃদয় আসতে পারে না যদি আসে তাহলে নিশ্চয়ই সে সেবা হয় নাই গুরু গুরুসেবা সেমভাবে করতে পারেন নাই গুরুপাদ পদ্মের যে মুখবা মুখবাণী অনেকে সেটা নিয়ে তর্ক তুলবেন বলবেন শাস্তে এটা লেখা আছে গুরুদেব এটা বলছেন কেন বৈষ্ণবরা এটা বলছেন কেন বৈষ্ণবের কথা বলছেন কেন স্বাস্থ্য এটা লেখা আছে আমি এরকম হাজার হাজার প্রমাণ দিয়ে দেবো আপনাদের স্বাস্থ্যের থেকে যেখানে গুরুবাণী বৈষ্ণবের বাক্য সেটা কি বেদ বলা হয় সেটা আমি শুধু বলছি না পরিলেশ্বর সাক্ষাৎ পরবস্তু কৃষ্ণবস্তু সেই চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কথা জানিয়েছেন আমি একটা একটা করে উদাহরণ দিলে বোঝা যাবে যখন তিনি মথুরায় পৌঁছেছিলেন মথুরাতে সনরিয়া ব্রাহ্মণ অত্যন্ত তার সঙ্গে নিত্য গীত আলিঙ্গন সব হল আর প্রভুর নৃত্য দর্শন করে সনরিয়া ব্রাহ্মণ প্রশ্ন করলেন যে আপনার গুরুপা পদ্মের সম্বন্ধ সম্বন্ধটা আমাকে দয়া করে বলুন যখন সেখানে শুনলেন যে মাধবেন্দু পরিবাদের সম্বন্ধ আছে তখন তিনি অবাক হয়ে বললেন হ্যাঁ আমি তাই ভাবছিলাম এরকম নৃত্য এরকম প্রেমভাবে তো মাধবেন্দ্র পরিপাদের সম্বন্ধ ছাড়া হতে পারে না গোসাঁ আমার এখানে এসছিলেন তিনি কৃপা করেছেন আমাকে তখন মহাপ্রভু তাকে পায়ে ধরে প্রণাম করতে এই আমাকে অনুরোধ করছেন আপনি সন্ন্যাসী বলে আমি গুরু আপনি গুরুবর্গ আমার হন প্রভুর দৈন্য শেষকালে প্রভু তার গৃহেতে রুটি গ্রহণ করেছিলেন সনড়িয় ব্রাহ্মণ অবাক হয়ে গেছিলেন আমার ঘরে তো জল পর্যন্ত চলে না জগতের লোক নিন্দা করবে প্রভু তখন বলেছিলেন যে স্মৃতি স্মৃতি বেদ আদি বিভিন্ন মন্তব্য করতে পারে। কিন্তু সমস্ত কিছু সমস্ত কিছু সমাধান হলো এই যে মহাজনগণ যে কাজ করছেন মহাজনগণ মহাজনগণ যে কথা বলছেন সে থেকেই আমি মনে করি বিধি সে থেকেই আমি মনে করি নিয়ম কাজেই আপনার কোনো চিন্তার কিছু নেই মাধবেন্দু পরিবার যে আচরণ করেছেন সেটাকেই আমি আমার জীবনে গ্রহণ করি এইভাবে দেখা যায় যে গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিহ মনে আসা হৃদয়তে অন্য কোনো ডিসপ্যারিটি বিন্দুমাত্র তার মধ্যে একটু অন্য কোন অফিলাস থাকতে পারে না এটা হল এটা স্বাস্থ্যের বিভিন্ন জায়গাকার প্রমাণ আছে বেদ উপনিষদ পুরাণ বিভিন্ন জায়গায় আমি আগে দিনগুলো থেকে কিছু কিছু আলোচনা করবো এবং গুরুপস নৈক ভক্তা বিদ্যা কুঠারে ন স্মীতে ধীর এই সমস্ত শ্লোকের আলোচনা করব সাথে বোঝায় যাবে যে বাস্তবিক পক্ষে তাই যখনই গুরুপাত পদ্মের আলাদা অস্তিত্ব রইল আর আমার একটা আলাদা অস্তিত্ব রইল ততক্ষণ পর্যন্ত গুরু পদ্মের কোনো কিছুই উপলব্ধি হবে না এইসব সুদূর্লভ কারো কারো কপাল যদি ভালো হয় পূর্ব সুকৃতি ভালো থাকে তাহলে তার এই ধরনের বিমল মতি বুদ্ধি পরিস্ফুটিত হয় সে তখন বুঝতে পারেন সত্যি কথা ঠিক সেই জন্য গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আরনা না মনে আসা গুরু সেবা করতে গেলে প্রথমেই গুরু কথা লঘু কথায় কান দিলে হয় না জগতের সমস্ত ব্যক্তি একশো ভাগের মধ্যে একশো ভাগ ব্যক্তি বললেও কোনো দোষ হবে না প্রায় একশো ভাগ বলে রাখলাম প্রায় বললাম যদি কিছু থাকে অন্য কিছু সেই জন্য ভগবান আমাকে ক্ষমা করবেন সেই জন্য বলছেন একশো ভাগের প্রায় একশো ভাগ ব্যক্তি তারা কোনো না কোনোভাবে এই লঘু সেবা ব্যস্ত রয়েছেন গুরু সেবা কাকে বলে আর লঘু সেবা কাকে বলে ইত্যাদি কথা যদি উপলব্ধি করতে হয় তাহলে দীর্ঘকাল আপনাদেরকে গুরুবা গুরুবাণী শ্রবণ করতে হবে অপ্রাকৃতি জগতের যে বিমল গুরুবাণী সেই গুরুবানী শোবণ করতে হবে শুনতে শুনতে শুনতে শুনতে হৃদয়ের কলমস যখন মহারাজ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে তখন বোঝা যাবে যে এই বাক্যটা কত বড় সত্য ছিল গুরুমুখ পদ্মবাক্য বহুপাত বলছেন পৌপাদের ভাষা পহুপাত বলছেন ইংরাজি ভাষায় বলেছেন সেটাকে বাংলা করলে এই মানে দ্বারায় গুরু বৈষ্ণবের সঙ্গে খাপে খাপে মিলে যেতে হবে খাপে খাপে খাপে খাপে শুনেছ কোনোদিন কোনো একটা ঢাকনা যদি হয় কোন কিছু লাগা ঢাকনাটা লাগে লাগে না যদি খাপে খাপে না খাপে খাপে লেগে যাবে একেবারে যতক্ষণ খাপে খাপে না লাগাতে পারবে ততক্ষণ পর্যন্ত লাভ হবে না সম্পূর্ণ খাপে খাপে লাগিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে গুরু পাহ পদ্মের হৃদয় দেয় ভাবগুলো উত্থিত হয় তখন সেই ভাবগুলো তোমার মধ্যে উত্থিত হবে ছিল সরস্বতী ঠাকুরের যে আচার্যত্ব তাতে আমরা এই বিশেষত্ব দেখেছিলাম যে প্রভুপাত রয়েছেন প্রহুপাত বিদেশে যান নাই কিন্তু তার অনেক শিষ্যকে তিনি বিদেশে পাঠিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর কৃপা বিতরণের জন্য সেখানে আমরা দেখেছি যে শিল বনগোস্বামী মহারাজ শিলগোস্বামী মহারাজ ছিল ভক্তিপ্রদীপ তীর্থগোর্শ্রী মহারাজ ভক্তিপ্রতিপ তীর্থগোষ্ঠী মহারাজ তারা আমরা দেখেছি তারা কিন্তু বাজ্যদৃষ্টিতে অনেক দূরে রয়েছে হাজার হাজার মাইল দূরে রয়েছে তারা কোন বিদেশে কেউ লন্ডনে কেউ আমেরিকায় কিন্তু দেখা গেছে কিন্তু দেখা গেছে যে শিল বহুপাদের শিল বহুপাদের হৃদয়তে যে ভাব উত্থিত হতো যে সিদ্ধান্ত তারা অতি দূরে থেকেও তাদের হৃদয়তে সেই সিদ্ধান্ত উদিত হতো। ছিল ভক্তিযুদ্ধ মাহেব গোস্বী মহারাজ প্রায় বহুপাদের থেকে দূরেই থাকতেন কেন বহুপাদের আজ্ঞা পালনের জন্য তাকে দূরেই থাকতে হতো বহুপাত বিভিন্ন আজ্ঞা দিতেন তাকে তাকে বিভিন্ন সেবাতে দূর দূর দেশে থাকতে হতো অষ্টদীগুর পাহ মিল ভক্তিপ্রমোদ পুরী গোশী মা তাকে বহুপাদের প্রায় কাছেই থাকতে হতো কেন তাকে বাণী সেবায় দিয়ে লাগিয়ে দিয়েছিলেন যাকে যে সবাই লাগিয়েছেন কিন্তু এই দুই মহাজনের মধ্যেই যদি কেউ পার্থক্য আবিষ্কার করতে যায় সে পশুত্ব লাভ করবে তিনি বহুপাদের থেকে বাহ্য দৃষ্টিতে অনেক দূরে রয়েছেন তুমি দেখছ বাহ্যদৃষ্টিতে দূরে রয়েছেন কিন্তু তিনি বহুপাদের একেবারে হৃদয়ের মধ্যে রয়েছেন পাশাপাশি হৃদয়ের সঙ্গে মিলে রয়েছেন আবার ছিল ভক্তিপ্রমদপুরি গোশ্বীমার কাছে রয়েছেন তাতেও তিনি কাছে রয়েছেন ছিল বহুপাদের বিচার হলো এই সদগুরু বৈষ্ণবের থেকে গুরুদেবের থেকে যদি তুমি লক্ষ মাইল দূরে থাকো তাতেও তোমার অসুবিধে নাও হতে পারে আবার তোমার অসুবিধে হতেও পারে আবার গুরুপাদ পদ্মের গায়ের কাছে রয়েছ তাতে তোমার অসুবিধে হয়ে যেতে পারে অর্থাৎ সুবিধে নাও হতে পারে আবার সুবিধে হতেও পারে অর্থাৎ গুরুপাদের বক্তব্য যে কি গুরু গুরুতত্ত্ব কি সেগুলো সব যারা উপলব্ধি করেন যারা সেই গুরুকৃপা পেয়েছেন তারা বুঝতে পারেন যে গুরু বৈষ্ণবের কাছে থাকলেও সবসময় মঙ্গল হয় না বিভিন্ন দোষ দর্শন হয়ে যায় বিভিন্ন আর গুরুপা এই জন্যই বলে যে যেমন গুরু বৈষ্ণবের সেবাতে সব থেকে তাড়াতাড়ি উপলব্ধি আত্ম আত্ম উপলব্ধির আর দ্বিতীয় কোনো রাস্তা নাই এই কথাটা বারবার চিৎকার করে বল আত্ম উপলব্ধির আর দ্বিতীয় এত সোজা রাস্তা নেই আমি আলোচনা প্রসঙ্গে আগেও বলেছিলাম যথাযথা আত্মা পরিমিজতে অসৌ মৎপূর্ণ গাথা শবণ বিধান হ্যাঁ তথা তথা বই বলে ভুলে গেলাম তথা তথা ভুলে গেলাম বলবো মনে করি এক্ষুনি বলছি সেদিনকে বলেছিলাম বারবার বলি যথা যথাথা আত্ম পিমজতে অসৌমপন গাথবনোবিধানি তথা তথা পশ্যতি বস্তুসূমা তথা তথা বস্তু পশ্যতক্ষ্মক্ষুষ অঞ্জন সম্প্রযুক্ত মনে পড়ে গেল তথা তথা বস্তু পশ্যত বস্তুসূক্ষ্মক্ষুষয়েব অঞ্জন সম্প্রযুক্ত যেমন চোখের মধ্যে মা ছোটবেলায় আমাদের কাজল পড়িয়ে দিতেন খেলতে যাব কাজল দিয়ে কী হবে কি জানি কাজল পুড়িয়ে দিতেন জোর করে এইভাবে চোখটাকে পরিষ্কার করা হতো এখনকার দিন এসব হচ্ছে না সেই জন্য সেখানে বলছেন যথাযথা আত্মা পরিমির্যতে অসৌমৎপুণ্য গাথা বিধানই। যত তুমি গুরুপাদ পদ্মের অর্থাৎ গুরুদেব অর্থাৎ শিক্ষা গুরু দীক্ষা গুরু যারা বাস্তব আচরণে প্রতিষ্ঠিত যারা আচরণে প্রতিষ্ঠিত নয় তারা শিক্ষাগুরু পদবাচ্য হতে পারেন না কেজু বাহ্য দৃষ্টিতে অপমান করতে পারবে না জেনে নেবে গুরুতত্ত্বের গুরুতত্ত্বের প্রেক্ষাপটে তুমি তত্ত্বটা জেনে নিলে কিন্তু তাকে অপমান করতে পারবে না তার দোষও দেখতে পারবে না মহাপ্রভু এগুলো দেখিয়েছেন যা যা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন আচরণ করেছেন গৌড়ীয় গৌরীগঞ্শ আচরণ করেন প্রমাণ দিয়ে দিলে দেখা যাবে তোমরা দেখবে রামচন্দ্রপুরী কি ধরনের অপমান করতেন রামচন্দ্রপুরি কীভাবে অকথ্য অপবাদ দিতেন অপমান করতেন কিভাবে পিঁপড়ে ঘরের মধ্যে ঘুরছে পিঁপড়ে তো ঘুরতেই পারে পিঁপড়ের তো কোনো কি বলা খাওয়া আছে নাকি পিঁপড়ের তাতে পিঁপড়ে ঘুরছে বলে এসে বলেন যে এখানে নিশ্চয়ই রাত্রে পরমাণ্ন খাওয়া হয়েছে যার জন্য এখানে পিঁপড়ে ঘুরছে এর সন্ন্যাসীগণের এত লোভ মহাপ্রভু জানেন এর আগেও অনেক নিন্দা বিভিন্ন জায়গায় করেছেন করেন তিনি সেগুলো সমস্ত মহাপ্রভুর কানে আসে কি তথাপি তিনি কিন্তু সম্মান করেন সে এত নিন্দা করার পরেও যখন তিনি আসেন সম্মুখে তাকে আমার নিচু হয়ে দণ্ডবোধ করে তার কৃপা ভিক্ষা করেন কেন তিনি অন্তরে জানেন পুরী শুষ্ক বৈরাগ্য আচরণ করেন গুরু কৃপা লাভ করেননি গুরু কৃপা লাভ তো দূরির কথা গুরু থার্ড গুরু দ্বারা তিনি বঞ্চিত হয়েছে। গুরুদেব তাকে তাড়িয়ে দিয়েছেন চলে যায় এখান তোর মুখ দেখলে আমার গতি খারাপ হবে তুমি যাও যাও চলে এখান থেকে এখানে দূর হতই তোর মুখ দেখলে আমার ক্ষতি হবে যারা এরকম ধরনের অবস্থা লাভ করেছেন দুঃখজনক আমরা তাদের সমালোচনা করব না কিন্তু আমরা শিক্ষার জন্য যেন ভবিষ্যতে আমাদের এরকম না হয় এটা আলোচনা করব। গুরু বৈষ্ণব যখন কোনো পরিস্থিতিকে তুলে ধরেন তাদের মধ্যে হিংসা থাকে না তাদের ওই পরিস্থিতিটাকে তুলে ধরে খালি প্রমাণটা দেন দেখো এদের এই অবস্থা হয়েছে তোমার জন্য এই অবস্থা না হয় আমারও জন্য এই অবস্থা না হয় শাস্ত্র এই কথা বলছে। পরমাংশ শ্রেষ্ঠ সুখদেব গোস্বামী পর্যন্ত দেখা গেছে শাস্ত্রীয় বিভিন্ন জায়গায় গালাগাল করেছেন নিন্দা ওটা নিন্দা নয় সুখদেব গোস্বামী দেবতাদের গালাগাল দিয়েছেন করেছেন সেখানে দেখবে দেবতাদের মতলব বাজ বলেছেন বলা মতলব বাজ এরা দেবতাদের বলেছেন মতলববাজ বলেছেন মতলব্বাস তো গালাগালি হ্যাঁ সকার যে কুশলা সুরা এটা কি মতলব তো এরা তাহলে নিন্দা কালে এরা নিন্দা করেন না এগুলো পরমাংশ ব্যক্তিগণের ভগবত চরণের এতই আবেশ আছে তারা কোনো নিন্দা করেন না কিন্তু এই পরিস্থিতিগুলো তুলে ধরেন যাতে পরিষ্কার আমাদের জ্ঞানের একটা সাপোর্টিং ফ্যাক্টর জ্ঞান পেতে গেলে তোমাকে যদি কেবল বৈকুণ্ঠ জগতের কথা বলা তুমি কিচ্ছু বুঝতে পারবে বৈকুণ্ঠ জগৎ তোমার নাগালের বাইরে বৈকুণ্ঠ জগতের সব কথা বলতে গেলে কি বলে কিছু বুঝতে পারবেন যেহেতু তোমার এই জগতের অভিজ্ঞানতা আছে এই জগতের যে দৃশ্যমান জগতের যে অভিজ্ঞানতা তোমার যে নলেজগুলো লাভ করেছো সেটার ব্যাকগ্রাউন্ডে তুমি যে কোনো বিচার যে কোনো বিচার তুমি করতে বসো যখন যে কোনো বিচার করতে বসবে তোমার মধ্যে সবসময় যে শিক্ষাগুলো এই জগৎ থেকে নিয়েছো। সেই শিক্ষার ব্যাকগ্রাউন্ডে তোমার বিচারগুলো আসবে তুমি বৈকুণ্ঠ থেকে বিচার আনতে পারবে না বোঝা গেল কী বললাম বৈকুণ্ঠের বিচার তুমি আনতে পারবে তুমি বৈকুণ্ঠে নাঙালি নেই তুমি জানো না সেখানে কি হয় সেই জন্য সুখদেব গোস্বামী থেকে আরম্ভ করে বিভিন্ন শাস্ত্রবিদগণ যখনই বিভিন্ন শাস্ত্রের উপনিষদ বেদ বেদান্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন উদাহরণ দিয়েছেন সে উদাহরণেতে আমরা দেখি সেই উদাহরণতে তারা জড় উদাহরণ দিতে বাধ্য করেছে জড়ো কিছু উদাহরণ দিয়ে জীবাত্মাগুলোকে দিক দর্শন করেছে এই দেখ দিকদর্শন দিক দর্শন করেছে বলে দিক দর্শন না করলে পরে জীব বুঝতে পারবে না সেই জন্য দিক দর্শন করেছেন বিভিন্ন এইগুলো করে থাকেন জড় জগতের কিছু উদাহরণ দেন কিন্তু ওটা জড় জগতের হলো না জড়জগত উদাহরণ দিয়ে জীবগণকে বোঝাবার চেষ্টা করা হলো সেই বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত জীবের অভিমান নামক বিষয়টা পজাযে থাকবে ততক্ষণ পর্যন্ত তার মঙ্গলের রাস্তা কোটি খুলবে না অভিমান বড় দুঃস্থ অবস্থা মহাপ্রভু বলভাচার্যকে শাসন মুখে কীরকমভাবে শাসন করেছেন কীভাবে তার অভিমান দূরীকরণে প্রচেষ্টা করেছিলেন সেগুলো কালকে সময় পেলে আমি আলোচনা করব বোঝা যাবে যে সত্যি সত্যি অভিমান থাকাকালীন অবস্থায় যে বিন্দুমাত্র তার কোনো লাভ হয় না তাকে বলায় দুস্থ অবস্থা তাকে দেখে গুরুবৈষ্ণব দুঃখ হন তার জড়বদ্ধ অবস্থাটা যায় না যতক্ষণ পর্যন্ত তার অভিমান বলে বিশ্ববিষয়বস্তু তা থাকে ততক্ষণ পর্যন্ত সে অপ্রাকৃত রাজ্যের এক বিন্দু বিসর্গ উপলব্ধি করতে পারবে না বিন্দু বিসর্গ সে উপলব্ধি করতে পারবে যতক্ষণ অভিমান থাকে এগুলো আমার কথা নয় স্বাস্থ্যের বিচার এগুলো এগুলোতে দেখিয়েছেন প্রত্যেকটা প্রমাণ দিয়ে দিয়ে যেদিন অভিমান চলে যায় যেদিন নিজেকে মনে হয় গুরু বৈষ্ণবের চরণে ধুলি আমি হতে যদি পারি তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। সেইদিন অভিমান চলে গেলে সেদিন অপ্রাকৃত রাজ্যের সব বিচারগুলো হৃদয়দের স্থান পায় তার আগে কিছু স্বাস্থ্য মুখস্ত করে নিতে পারব টুকটা করতে পারে সেটা বলতেও পারে লোকের কাছে কিন্তু তাতে কিন্তু লোকের কিন্তু মঙ্গল হয় না এগুলো স্বাস্থ্যের অনেক বিচার আছে সেখানে বলছেন যে ব্যক্তি সম্পূর্ণ গুরুবৈষ্ণবের কৃপা না নিয়ে যতক্ষণ পর্যন্ত হরি কথা বলছেন ততক্ষণ পর্যন্ত জগতের মঙ্গল করতে পারবেন আর বক্তিমেয় ঠাকুর যে কথা বলেছেন সেটা শুনলে তো লোকে আঁতকে উঠবে সেগুলো আমি বিভিন্ন গ্রন্থে প্রতিবাদে দিয়েও পড়ে কি না জানি বক্তিম ঠাকুর বলছে তোমরা যত প্রচার করো তোমরা যত প্রচার করো কোনো মঙ্গল করতে পারবে না তোমরা প্রচার প্রচার করে তো লাভালা করছ বলতে গেলে আমাকেও আক্রমণ করো তখন ভক্তিমধ্যে লেখাটা সামনে দিলে জবাব দিতে পারবেন তোমরা প্রচার প্রচার করে যতই লাভালাভি করো তোমাদের প্রচারে কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নির্মসল হয়ে অনর্গল ভগবত কিপা লাভ করে গুরু বৈষ্ণবের অনর্গল শ্রী নামপ্রভুর কৃপা নিয়ে নাম ভজনেতে প্রতিষ্ঠিত না হবে নাম নাম তোমাদের উপর যতক্ষণ কৃপা না করবে সেই তোমরা তোমাদের প্রচারে কোনো লাভ হবে প্রতিবাদের গ্রন্থতে আছে সত্যতা নয় সমাধান বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের প্রচারে কিছু হবে না অহর্নিশ তোমাদের যখন নাম তোমাদের কৃপা করবেন তখন বুঝতে পারবে করুণা কাকে বলে অনেকে আবার তিন লক্ষ নাম করেন নাম করে জগতের কাছে প্রচার করার চেষ্টা করেন আমি তিন লক্ষ নাম করি হয়েছে হয়েছেন নামপ্রভুর কৃপাও হয়েছে সে নাম করতে করতে নামপ্রভু তাকে কৃপা করেছে করার সঙ্গে সঙ্গে ভেতর একটা অভিমান চলে সমস্ত জগতের লোকের কাছে এবার প্রচার করতে আরম্ভ করলো আমি এক তিন লক্ষণ নাম করি এটা কি প্রচারের বিষয়বস্তু যখনই নামপ্রভুর কিপা হবে তখন লক্ষণ হল তার মধ্যে পূর্ণ প্রেম দেখা দেবে নামপ্রভুর কিপা মানেই নামই প্রভুর কিপা। তার ধাম নাম পরিকর বৈশিষ্ট্য সমস্ত কিছু তার হৃদয়তে স্ফূর্তিপ্রাপ্ত হবে এবং সে প্রেমেতে বিগলিত হবে যখন কেউ সম্পত্তি কেউ পায় গুপ্ত সম্পত্তি তখন কেউ কি অপরের কাছে প্রকাশ করে আমি গুপ্ত সম্পত্তি পেয়েছি কখনো বলতে চায় না যিনি গুপ্ত সম্পত্তি লাভ করবেন তিনি অপরের কাছে বলবেন না গুপ্ত সম্পত্তি গুপ্ত সম্পত্তি পেয়ে লুকিয়ে ফেলবেন এটি নিয়ম ডাকাত পড়বে তো ডাকাত পড়বে সরকারে সে নিয়ে যাবে সেই গুপ্ত সম্পত্তিকে লুকিয়ে রাখতে হয় যেই জন্য যে মহাজনগণ এই সব লাভ করেছেন তারা জগতের কাছে বলেন না প্রমাণ করেন না আর জীবের অনর্থ কখনোই যাবে না যারা হরিকথাটাকে এক হরি যারা হরিকথাটাকে একটা লাভ পূজা প্রতিষ্ঠার একটা ইনস্ট্রুমেন্ট মনে করল যারা হরিকথাটাকে আমাদের লাভ পূজা প্রতিষ্ঠার একটা ইনস্ট্রুমেন্ট একটা বাহানা মনে করলো তাদের সভ্যনা সবচেয়ে বেশি হবে এটা প্রভুপাত বলেছেন যারা হরিকথাটাকে অনুমোদন করছেন বাইরে কিন্তু হৃদয়তে পালন করছেন না হৃদয়তে কিন্তু নিচ্ছেন না তাদের চরিত্র স্বভাব পরিবর্তন করার চেষ্টা করছেন না তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এ কথা কিন্তু আমি জানিয়ে রাখছি তারা নাম অপরাধী হয়ে যাবেন কিন্তু এ কথা জগন্নাথের কাছে আমি জানিয়ে রাখছি তাদের সর্বদা চেষ্টা করতে হবে যে কথা আলোচনা হচ্ছে এটা নিজ জীবনে গ্রহণ করা যদি বা কেন ভাগবত বলছেন যিনি ভাগবত কথা নিজে বলেন না খালি অনুমোদন করে হ্যাঁ হ্যাঁ ওখানে ভাগবত কথা হোক হোক খালি মুখে খালি অনুমোদন করবে ভাগবত শাস্ত্র বলছে সে কিত গীতার্থ হয়ে যাবে সে কিচ্ছু করলো না খালি বললে হ্যাঁ ওখানে ভাগবত কথা হলো ভালো হয় খালি মুখে বললো অনুমোদন করলো অ্যাপ্রুভ করলো মুখে ভারভাত তার পর্যন্ত মঙ্গ তার পর্যন্ত মঙ্গল হয়ে যাবে শাস্ত্র বলছে অনুমোদিত ধ্যাত বা অনুমোদিত কিন্তু কৃতকৃত্ত হয়ে যাবে কিন্তু যিনি ভাগবত কথার আয়োজন নিজে করছেন ওই জন্য আমি যেখানে সেখানে হরিকথা বলতে যাই না ওখানে হরিকথা বলুন ওখানে কার কাছে হরিকথা বলবো কার কাছে হরিকথা বলবো যারা গৌরী মঠকে নিন্দা করে গরিয়া মঠের গরিয়ামঠের কোনো আচার আদর্শ পছন্দ করেন গৌরী মঠের সাধুকে পছন্দ করেন কিছু জড় ব্যক্তি সেই ব্যক্তিগুলোর সামনে আমি কয়েকশো লোক হাজার লোক থাকুক না ওর হরিকথা বলে আমি কি করব ওরা হরিকথার সময় লোক নাকি একটা ব্যাপ্তও গ্রহণ সাধু মহলে যারা আছে তারা গ্রহণ করছে না আবার ওই সব প্রাচন্দগুলোর কাছে কি হরিকতা আলোচনা করু যাতে গৌরী আমাঠের কোনো সাধুকে পছন্দ করেন না গৌরী আমের সিদ্ধান্ত পছন্দ করেনা হরিকতা বললেই হয়ে গেল হরিকতা ও ধরনের জিনিস বাজারে আমি কিনতে যাচ্ছি পয়সা দিই একটা কিছু না বুঝে কথা বললেই হয়ে গেল নাকি একটা লোক থাকুক না আমার প্রতিষ্ঠার দরকারটে একটা লোক বসে থাকুক দেখি আমি সে হরিকতা শোনে কি তার কাজেই হবে হরিকতা যদি আমি ওই হরিকতাটাকে এখানে এই মন্দিরে ব্যবস্থা করলাম ওনাকে ডেকে আন হরিকতা হোক শিলভক্তিবল্লভ চিত্র সিমা আসুক এখানে শ্যামবাবা আসুক সবাই আসুক হরিকথা হোক কিন্তু দেখা গেল সেই হরিকতাটা আমি আয়োজন করলাম প্রতিষ্ঠার জন্য সব লোক জানবে বেশিরভাগ লোকই এরকম একশো ভাগের মধ্যে প্রায় বেশিরভাগ লোকই এরকম হরিকতা অনুমোদন করছে ফোনামি দিচ্ছে সব মুমূর্ষ কেউ মুমূর্ষ কেউ প্রতিষ্ঠা আমি এই ধরনের ব্যক্তি হরিবক্তি জিনিসটা কেউ আস্বাদন করে নাই হরিবক্তি জিনিসটা যদি আস্বাদন করত তাহলে বুঝতে পারতো কি করছে না করতে পারে না এতই জড়বদ্ধ অবস্থায় রয়েছে তাকে কিছু ছাড়িয়েও আনা যাচ্ছে না সংসারিক লোকগুলো যে সংসারিক লোকগুলো যে বন্ধনে থাকে তাদের সেকরবাকর বাকর সংসারের গেছে আমি বলি আমি দুঃখের সঙ্গে বুঝি কদাচিত তাদেরও সেই সংসারের সেই শেখর করে কেটে কোনো সময় গুরুদেব যদি কৃপা করেন তাদের ভক্তিতে আনা যেতে পারে কিন্তু যারা সাধুর পেশেতে সংসারকে ভেতরে রেখে দিয়েছেন তাদেরকে আনা খুব মুশকিল অপরাধ করছেন জগন্নাথ সর্বদর্শী গুরু সব জানতে পারেন অন্তর্জামী তারা দেখছেন যে এদের অবস্থাটা এ কৃপা তো নেমেই না উল্টেই হরিকতাটাকে একটা লাপুজাপতি একটা ইন্সট্রুমেন্ট করে নিয়েছে একটা বাহানা পৌপাদ বলছেন যে তোমরা আশীর্বাদ করো বাকি যে কটা আমি বেঁচে আছি যারা হরিভজনের নামে যে অর্থ করি বিভিন্ন আসছে যারা নিজের লাভ পূজা প্রতিষ্ঠার জন্য এগুলোকে ব্যয় করছে সেই সব ব্যক্তিগুলোর মুখ যেন আমার বাকি যে কদিন বেঁচে আছে তাদের মুখ যেন আমার দেখতে তোমরা আমার আশীর্বাদ করো বাকি যে কতদিন পৃথিবীতে আছি যেন তাদের মুখ মুখদর্শন আমার না তাহলে কতটা পরিমাণে প্রভুপাদের ঘৃণা হৃদয়েতে যদি যে সেতিমিলেই রয়ে গেলাম তাহলে আমি কী হরিকতা শুনলাম কী হরিকতা আমি শুনলাম যদি আমার চরিত্র আমার স্বভাব আমার আচরণ সব সেরামই রয়ে গেল আর মঠে যদি কোনো আচরণশীল সাধু থাকে তাকে যদি আমার রাগ হয় তার চরিত্র আছে তার স্বভাব আছে ভালো অতএব তার উপর আমার রাগ তিনি থাকলে আমার প্রতিষ্ঠার ব্যাঘাত হবে এটা কি ধরনের প্রসূত্ত এটা তো ভালো কথা না? প্রতিষ্ঠা তো গুরু বয়সের পেছনে থাকলে এমনিতেই আসে বহুপাতে এইসব কথা বলেছেন আসছে কদিন আমি আলোচনা করব। আপনারা প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হবেন না প্রতিষ্ঠার জঞ্জালের মতো পেছনে আসবে কামিনী কাঞ্চন সব পেছনে আপনার পা পূজো করবে এরমভাবে সাধুদের আমি করে কিন্তু সাধুরা সেগুলো গ্রহণ করেন না এই কথাগুলো বোঝবার চেষ্টা করুন না করলে সব বোন হবে অনেক কিছু জড় উন্নতি হবে বিল্ডিং হয়ে যাবে এখানে অনেক কিছু উন্নত দু চারটে ঘর হয়ে যাবে পাথর লাগানো হয়ে যাবে কিন্তু অন্তরের যে বিমল ভাব সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ বুঝতে পারেন আমার নিশ্চয়ই ভুল হচ্ছে এক সাধক তাকে বলে যে ভুল করতে পারে সাধক মানে ভুল করবেন না আপনি কি কথা বলেন আমি সে কথা বলি না সাধক ভুল করবে না এ কথা আমি কোনোদিনই বলি নাই সাধক ভুল করতে পারে সাধক তো ভুল করবেই আপনি কি জন্য রয়েছেন আপনি কি জন্য রয়েছেন আপনি তো এই জন্য রয়েছেন যে সাধক ভুল করবে আপনি তাকে সংশোধন করে দেবেন কিন্তু সাধক কি সেই সংশোধনটা নেবে সাধক যদি সেই সংশোধনটা গ্রহণ করে যদি সেই সাধুগুরু বৈষ্ণবকে শত্রু বলে না মনে করে তাহলে সেটা অমঙ্গল আর যদি মনে করে তিনি আমার অমঙ্গল করে আমি কি কিছু বুঝি না আপনি এটা কেন করলেন তুমি একটা ছাগল তুমি বুঝতে পারলে না তার ভেতরে কতটা প্রীতি হয়েছে তোমার জন্য তাই জন্য সেই কথাটা তোমাকে বলেছে তুমি সেটাতে দোষ দেখে পেললে লাভটা কি হলো তুমি আবার এ কথা হলো যদি গুরু প্রতি কোনো সময় ভুল বোঝাবুঝি হয়ে যায় রাগ হয় তথাপি গুরু বৈষ্ণব কে তার তত্ত্বগুলো শুনতে শুনতে তার প্রতি যে আমার ভুল হয়েছে সেটাকে কাটিয়ে দিতে হয় সেই ব্যক্তি বাহাদুর যিনি গুরু বৈষ্ণব কিছু ভুল বুঝলেন কিন্তু গুরু বৈষ্ণব সেবা ত্যাগ করে গেলেন না সেবা করতে তার হরিকতা শুনতে থাকলেন তার উপর একটু রাগ হলো কিন্তু হরিকতা ছেড়ে চলে গেলেন না হরিকতা শুনতে থাকলেন শুনতে শুনতে দেখে গেল তার জীবনের যে উত্তরটা পেয়ে গেল যে এই জন্য আমি রাগ করেছিলাম আমারই এটা ভুল এই ভুলটাকে আবিষ্কার করে নেয় তখন আবার তার কোনো অসুবিধা হয় না কাজেই এই সব কথাগুলো যদি উপলব্ধি না হয় তাহলে সনাতন শিক্ষার বিন্দু মিশর্গে কিছু উপলব্ধি হবে না আর সনাতন শিক্ষা না বুঝলে কোনো দিন কোনো মঙ্গলও হবে না তাই সেখানে কালকে মহাপ্রভুক কৃষ্ণের রূপগুণ ইত্যাদি বর্ণনা করতে গিয়ে অপূর্বভাবে যে লমঙ্গল ঠাকুরে সেই শ্লোক উচ্চারণ করেছেন মধুরাম সবি মধুরামি মৃধুস্মিত মিত মধুরাম মধুরাম এই মধু বেদেতেও বলছে মধু মধু মধু ভগবানকে মধু মধু ভগবান মধুময় কিন্তু তুমি বিষময় দেখছ গুরুবৈষ্ণব মধুময় তুমি বিষময় দেখছ কারণ তোমার ইচ্ছে আশা আকাঙ্ক্ষা বিভিন্ন জর্জরিত তোমার যে অনর্থ এটা গুরুবৈষ্ণবের শাসন গুরু উপস্থিতি তুমি মনে করছো গুরু না থাকলে আমার ভালো কোন কোনো ব্যক্তি এরম বলে আপনি না থাকলে আমার ভালো হয় আমি সুখে থাকি তার মানে হলো তার মধ্যে অনর্থ জর্জরিত রয়েছে সে ভয় পেয়ে যাচ্ছে গুরু বৈষ্ণবের সম্মুখে আসতে যিনি ভয় পান তার অনর্থটা হলো সবচেয়ে বেশি যে কোন মতে অনর্থ আছে থাক তথাপি গুরু বৈষ্ণবকেই ভালোবাসবো ওদের উচ্ছিষ্ট পাবো ওদেরই লাথি খাবো। আমি গুরুবৈষ্ণবকে ছেড়ে যাব না তথাপি তার অনর্থ থাকলেও সেটা আস্তে আস্তে যেতে পারে যদি বুঝতে পারে আর যার উপর গুরু পূর্ণ কিবা হয়ে গেল তা তো আর কোনো চিন্তাই নেই সে তো কৃতকৃতার হয়ে গেছে এক সিদ্ধ মহাত্মা যদি তাকে করুণা করে দেয় তা হয়ে গেল তার তারপরেও দেখা যায় সে যদি অপরাধ করে গুরু তার আবার কিন্তু জীবনমুক্ত অপি পুনর্বন্ধন জ্ঞানি সকর্মবি জীবনমুক্ত হয়ে গেছে জড়জগতের শৃঙ্খলা তার আর নাই তুমি দেখতে পাচ্ছ বিচার করে জড়জগতের যে বন্ডেজ সেটা আর নাই তুমি কেটে কাটিয়ে পের উঠতে পেরেছ তারপরও দেখা যায় আবা তুমি সে কল পড়ে গেলো তোমার কর্মফল যদি খারাপ হয় এইজন্য সব সময় জড়ো চিন্তা জড়ো বিষয় জড়ো ভাবনা জড়ো সমস্ত আমি তো বলি খবর কাগজও তোমরা ফেলে দেবে নেবে না কখনও নেবে তোমার যা দরকার নেই যদি তুমি কৃষ্ণের ওপর নির্ভর করো তো কৃষ্ণ আমাকে বাঁচাবে আমি কোনো দিন দেখি না কিন্তু আমাকে আনা আনায় আসে বাঁচার কোনো দিন আমার কোনো কষ্ট হয় না কোনো খবর আমি নেওয়ার চেষ্টা করি না তথাপি আমার তো বিপদ হচ্ছে না ভালোই হচ্ছে আনন্দে থাকে জগতের লোক অনেক যুক্তি দেবে জগতের লোক যুক্তি দেবেন লোকের যুক্তি শোনো তোমরা সেই সনাতন বলছেন সনাতন কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু মর মন সন্নিপাতি সব পিতে করে মতি দুদ্ধনাথ এক বিন্দু সনাতন কৃষ্ণের মাধুর্য অমৃতের অনন্ত অমৃতের সিন্ধু আর মোর মন সন্নিপাতি সন্নিপাতি রোগ হলে সেখানে সেখানে রস সব তখন রস পান করার ইচ্ছে হয় হ্যাঁ মোর মন সন্নিপাতি সব পীতে করে মতি দুধৈব বৈদ্য না দেখ তৃষ্ণায় তখন মরে যায় তৃষ্ণা সেই সময় সব পান পান করার ইচ্ছে হয় মহাপ্রভু বলছেন সমস্ত রূপগুণ লীলা আনন্দময় আমার আস্বাদন করতে ইচ্ছে হয় মনে হয় জীব দিয়ে চাটতে থাকি চোখ দিয়েও চাটা যায় জীব দিয়ে চাটা যায় কান দিয়ে চাটা যায় চাটা যায় বুঝো চাটা চাট বলে চোখ দিয়ে চাটা কাকে বলে ভাগবত পড়লে জানতে পারবে চক্ষু দিয়ে চাটছে ভগবানকে যেন মনে হচ্ছে যেন একবারে চুষে ভগবানকে নিয়ে নেতি যায় এত আনন্দ লাগছে ভগবানের দিকে তাকিয়ে এগুলো চক্ষু দিয়ে লেহন করছি যেন দিয়ে লেহন করা যায় আবার চক্ষু দিয়েও লেহন করে এত অমৃতময় লাগছে মোর মন সন্নিপাতি সব পিতে করেনমতি মহাপ্রভু বলছেন দুর্দৈব বৈদ্য কৃষ্ণ আমাকে এক বিন্দু আস্বাদন করতে দিচ্ছেন না হয়তো আমি অযোগ্য মহাপ্রভুরের দৈন্যভাব দুর্দৈব বৈদ্য না দেয় এক বিন্দু কৃষ্ণাঙ্গ লবণ্যপুর মধুর হইতে সুমধুর তাতে সেই মুখ সুধাকর তার মধ্যে মুখ হচ্ছে সুধাকর কৃষ্ণ অঙ্গ হচ্ছে লবণ্যের পুর যেখানে দেখাবে সেখানে চিত্ত স্থির থাকবে। আর মধুর হইতে সুমধুর তাতে সেই মুখ সুধাকর মধুর হইতে সুমধুর তাহা হইতে সুমধুর তার যে স্মৃত জ্যোৎসনা ভর তা যে অমৃতময় চারিদিকে জ্যোৎসনা বিতরণ করছেন সৌন্দর্য মাধুর্য লালিত সব কিছুর মাধুর্য জগতে চন্দ্রমা যেমন ঔষধি আদিকে জ্যোৎস্না বিতরণের মাধ্যমে অমৃত বিতরণ করে তোমরা জানো কি চন্দ্রমার কাছে অমৃত আছে সে অমৃত তিনি জগতে বিতরণ করে তবেই তুমি বেঁচে রয়েছ অমৃত যদি না দিত চন্দ্রমা ভগবানের বিভব এগুলো সব ভগবানের সব বৈভব ওরা যদি রাত্রিবেলা চন্দ্রমা না উঠত তাহলে গাছপালা লতা ঔষধি যে ওষুধপত্র হয় কোনোটাই তা পুষ্টি হতো না আর তখন তুমি এ তা তোমার জীবনে এই যে যা কিছু ফসল আদি যা কিছু সব ঔষধি এর মধ্যে বিভিন্ন ঔষধি হয় ঔষধি কথাটা মনে যে একবার ফল দিয়ে মরে যায় ধান গাছ আদি এগুলোকে ঔষধি বলা আমি সেই অর্থে বলছি শুধু আমি বলছি যেগুলো গাছপালা যেগুলো ঔষধ তৈরি হয় ঔষধি ঔষধি অর্থেই আমি ঔষধি বললাম। সেইগুলো সমস্ত লতা পাতা গুলমো হয় এগুলো তোমার যে শাক পাতা এগুলো সব ঔষধ তুমি যদি শাক তুমি যদি শুধু মহাপ দেখি শুধু যদি তুমি কিছু না দাও আমাকে যদি আমি যতদিন বেঁচে থাকব তুমি আমাকে শুধু শাক অন্ন দাও শুধু শাক আর একটা শাক দেবে একটা অন্ন শুধু শাক অন্ন দাও আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো আনন্দে ওই শাকের মধ্যে মাহুক এগুলো অপমান কিন্তু কেউ দিতে চায় না শাক অন্ন হচ্ছে প্রিয় গুরু বৈশ্বকের মহাপ্রভু পেতেন খুব সেই জন্য কে আর ঝামেলা করে আনো আবার ছাড়াও পোকা পোকা বাঁচো পাতা পচা আছে কিনা না দেখো ধুয় ধুয়ে আবার সামান্য করে কি ঝামেলা দরকার কি যে এইসব করে দে এই হচ্ছে এখন আমাদের সেবা কৃষ্ণ কৃষ্ণের যখন পারস হয় গুরুপাদ বদ বলতেন এবং অদ্বৈত গোসাই আদি যারা যারা মহাপ্রভুকে প্রসাদ পাওয়াতেন তাদের সব বর্ণনা দেখবে শচিমাতার রান্না কোনোদিন শাক ছাড়া কিছু নেই আরে শাক ছাড়া তো একটা সামান্য কথা বললাম শাক শুধু এক একটা শাক হচ্ছে ষোলো প্রকার বিশ প্রকারের শাক একরকম শাক না শচিমাতা দেবে শান্তিপুরের বর্ণনা দেবে কত প্রকারে কত প্রকারের শাক রান্না খালি দেখবে শাকটা খালি দেখবে কিন্তু এখন কেউ করতে চায় পরিশ্রম কেউ করবেন দেহসুখ এখন আমাদের সবচেয়ে বড় হয়েছে এই জন্য মুখে আমরা বলি মানস দেহ গেহ যোগু তোমার ওরপুদিন অর্পিনুয়া পদের নন্দ কিশোর মুখে বলি বাস্তবিক পক্ষে এগুলো কোনোদিনই জীবনে সত্য হচ্ছে না বা হবে না হতে পারে যদি সেরম অবস্থা হয় তাই জন্য এখানে বলছেন মধুর হইতে সুমধুর তা হইতে সুমধুর তা হইতে অতি সুমধুর আপনার এক কণে ব্যাপে সর্ব ত্রিভুবনে ত্রিভুবনকে একবারে মোহিত করে দিচ্ছে কৃষ্ণের কিন্তু জগৎবাসী এগুলো নিতে পারছে সমস্ত জগতের কাছেই তিনি প্রকাশ করবার চেষ্টা করছেন ভগবানের তরফ থেকে কোনো কোনো দোষ নাই কিন্তু কেউ নিতে পারছেন হ্যাঁ বলছে আপনার এক কণে ব্যাপে সর্বত্রিভুবনে দশ দিক ব্যাপে যারপুর স্মিত কিরণ সুকরপুরে পৈশে অধর মধুরে সেই মধু মধুমাতায় ত্রিভুবনে বংশীছিদ্র আকাশে তার গুণ শব্দে পৈশে রূপে পাইয়া পরিণামে কখনো কখনো ভগবান নিজের অধরামৃত দেন প্রসাদ পাচ্ছ জগন্নাথ নিজের অধরামৃত দেন এই তার করুণা সেটাকে মহাপ্রভু বলেছেন সুকৃতি লব ফেলালব সুকৃতি লব্ধ ফেলালব এর ব্যাখ্যা কোনোদিন শোনো সুকৃতি লব্ধ ফেলালব এই যেই পায় ব্রহ্মা শঙ্কর পাগল হয়ে এই পাওয়ার চেষ্টা করে যদি কোনো আমাকে ভগবান একটু অধরামৃত দেন জগন্নাথ মন্দিরে ব্রহ্মা শঙ্কর বরুণ আদি সব ভিকির মতো দাঁড়িয়ে থাকে কখন জগন্নাথের প্রসাদ বেরোবে কাশী বিশ্বনাথ সব আছে ওখানে দেখবে সব মন্দির সমস্ত দেবতাদের অধিষ্ঠান আছে জগন্নাথ মন্দির সব জগন্নাথকে সব স্তুতি করছে সবাই আর জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য কাশী বিশ্বনাথ ভিকির মতো গেটের সামনে বসে রয়েছে কবে প্রভু আমার প্রসাদ পেয়ে বেরোবে আমাকে একটু আমার অধরামৃত পাব রোজ একদিন নয় দেবধাগণ রোজ আসেন জগন্নাথের অধরামৃত পাওয়ার জন্য কিন্তু কোনো মানুষের হোস নেই উপলব্ধি করছে না যে কি একটা এত অনন্ত কোটি জন্মের পরে যে সুবিধাটা পেয়েছি এই সুবিধাটাকে অভিমানের অভিমানের ঠেলায় সমস্ত কি পা দিয়ে চটকে দিচ্ছে এত অভিমান এত অভিমান পা দিয়ে ছটকে দিচ্ছে আসা ইচ্ছা আশা তাদেরকে সর্বসময় উপলব্ধি করতে পারছে না কোনো কিছু সর্বপেক্ষা বড় যদি তোমার শত্রু থাকে তাহলে তোমার হচ্ছে অভিমান এটা বলভ পরে আবিষ্কার করল পরে মাপৌ প্রতিপদে পদে তাকে অপমান করেছেন প্রতিপদে এত সম্মান করেছিলেন সেগুলো কালকে আলোচনা করব আবার যদি বংশীধ্বনি করেন ভগবানের সবার কানে যায় না এই বংশী ধ্বনি যারা সেই অবস্থায় উন্নীত হয়েছেন গোলক বৃন্দাবনের যারা আছেন এই জগতে কৃপা করবার জন্য তাদের কানেও এই বংশীধ্বনি যায় ভগবান যে অপ্রাকৃত বংশী ধ্বনি করছেন সেটাকেই তোমার কাছে গায়ত্রীর রূপে দেওয়া হয়েছে গায়ত্রী এই গায়ত্রী যত উপরে উঠবে ওমকার হচ্ছে তোমার হচ্ছে সৃষ্টির বীজ এই ওমকার পরে পরিণত হয়ে দেখবে ওঙ্কার থেকে ধীরে ধীরে দেখবে এই কাম গায়ত্রী তার আস্তে আস্তে উঠতে উঠতে কিছু তো নেই খালি তো বংশীধ্বনি বংশীধ্বনি এইরকম এত এত রূপে দেখা যাচ্ছে যে যে যেরকম উন্নত হয় তার কাছে সেভাবে প্রকাশিত হন কাজেই সে ধ্বনি চৌধুরীকে বংশীধ্বনি যদি করে বংশীতে ছিদ্র আছে তাতে ফু দিয়ে দিল কৃষ্ণ বংশী ছিদ্র আকাশে তার গুণ শব্দে পৈশে आ धन रूपे पाइप परिणामे से धनी चौदी के धाय अंडेदी बैकुठे जाए पैसे जगतर कान हईसे जगतर कान समस्त जगतर के आकर्षण करते चाहे सबा मातवाल करी बलात्कार आने धरि विशेषत युवत गणे क्यों बल एक कथा विशेषत युवत गणे क्यों बल ओम কৃষ্ণকে দর্শন করবার জন্য যতক্ষণ তোমার গোপীভাব না হচ্ছে আমি হচ্ছে স্ত্রী এই ভাব যতক্ষণ না আছে কৃষ্ণ নামক যে পরপুরুষ তার যে আনন্দ উৎসব তুমি নিতে পারবে না বোঝা গেল কী বললাম এই জন্য সবচেয়ে বড় সুবিধে হল যখন তুমি নিজেকে গোপীভাবে আবিষ্কার করবে তোমার যতক্ষণ পুরুষ অভিমান আছে জড়োজগতের পুরুষ অভিমান সন্ন্যাস নেওয়া কী জন্য মারা যে ব্যাখ্যাও কেউ করে না সন্ন্যাস নেওয়া মানে কি যেদিন তুমি সন্ন্যাস নিয়েছ সেদিন তোমাকে গোপী ভাব দেয়া হয়েছে মূর্খের মতো যদি কেউ উপলব্ধি না করে সে যদি এখনো ভোক্তা সেজে থাকে তুমি ভোগ্গা তুমি ভোক্তা ন তুমি ভোক্তা সাজতে গিয়ে তোমাকে নরকে ডুবে যেতে হচ্ছে তুমি ভোক্তা ন তুমি ভোগ্গা কৃষ্ণের ভোগ্গা তুমি কৃষ্ণ তোমাকে ভোগ করো তুমি কপি নিয়েছো কি জন্য কি জন্য নিলে ছিল সিদ্ধান্তি গোস্বামী মহারাজ তো তিন চারজন সন্ন্যাসীকে ছিঁড়ে ফেলেছেন এরকম আমি তো সেই ধরনের মহাপুরুষ চাই আমি এখন চাইছি শিল সন্ত গোস্বামী মহারাজের মতো কেশব গোস্বী মহারাজের মতো সেই ব্যক্তি থাকব থাকলে আমাদের আমার সুবিধা হবে তার আমার কথা কে কে শুনবে তারা থাকলে সিদ্ধান্ত মহারাজ তিনজন সন্ন্যাসীর কাপড় টেনে ছিঁড়ে ফেলেছেন এবারে চাদর সময় ছিঁড়ে ফেলে দূর হয় এখান থেকে লাথিমের তাড়িয়ে দিয়েছেন দূর হয় এখান থেকে তিনজন সন্ন্যাসীর তিন চারজন এরকম ট্রেনে ছিঁড়ে ফেলেছেন কাপড় চুপড় পুরো ছিঁড়ে ফেলেছি আমি ধরে গুরুদেব ধরে ফেলে দূর হ অনেকবার বলেছি তোকে তুই সংশোধন করিস নিজেকে এখন দূর হ যা জড়োজগতে যা খাওয়ার যে উপভোগ করা করবে এখানে বসে করবি না এখানে বসে আমি করতে দেবো না আমার গুরুপাত বহুপাতের নিন্দা গৌরী মঠের নিন্দা হতে দেবো না সেই জন্য আমারও প্রতিজ্ঞাতায়। সেই জন্য আমি জীবনে কাউকে গ্রহণ করি না আমি জানিও ব্যবচার করবি তুই এক থেকে আমি নেবো না যে কিছু কার্য সেবা করা সে বাহ্য আবরণ নিয়ে চলতে হয় উপায় নেই সেই জন্য গুরু বৈষ্ণব অত্যন্ত করুণা করে সন্ন্যাস দেন সেটা তোমাকে হনুমান বানাবার জন্য না। ল্যাসটা বড় হয়ে গেল মোটা হনুমান বানাবার জন্য দেয়নি মানুষ যাগে সংসারে চলে যাবে একটু প্রতিষ্ঠা দিয়ে যদি থাকে এখন গুরুবৈষ্ণবের এই চিন্তা যদি থেকে যায় তাঁরা বোকা নন তারা জানেনি সন্ন্যাস তো দূরের কথা মোটে থাকারই যোগ্যতা নেই এ কি সন্ন্যাস দেবো ভগবানের কাছে কান ধরে বলে ক্ষমা করো তুমি আমি কেউ সন্ন্যাস দিতে বাধ্য কি করবে বাধ্য হয়ে যদি থাকে প্রতিষ্ঠার একটু লোভেতে থেকে যায় থাক সম্মান পাবে দণ্ডবোধ পাবে তবু থাক সংসারে গিয়ে তো বিয়ে থা এমনিতেই হয়ে যাবে তখন বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবে না রোজগার করতে পারবে কিছু তো জানে না কি রোজগার করবে এই জন্য করুণা করে ধরে রাখে। ধরে রাখার একটা কায়দা কিন্তু এতে উচিত নয় নিষেধ আছে শাস্ত্রে সম্পূর্ণ যার ভগবত চরণের কথাতে মজগুল যতক্ষণ না হয়েছেন শাস্ত্র নিষেধ করেছেন তার সন্ন্যাস দেওয়ার নিষেধ এ আদেশ যে পালন করবে না তারও ক্ষতি হবে নিষেধ করেছেন দেয়া যাবে না কোন সময় দেয়া যায় সন্ন্যাস সেই জন্য যে সবাইকে মাতোয়াল করে দেবে এবং শীধ্বনি সভা মাতওয়াল করি বলাৎকারে আনে ধরি বিশেষত যুবতীর গণে যুবতির গণে বলতে বোঝা গেল কথাটা কি মানে হ্যাঁ নোংরা বুঝবে না ধ্বনি বড় উদ্ধত এই কৃষ্ণের যে বংশী ধ্বনি এত উদ্ধত যে কোনো কথা মানে না প্রতিব্রতা ভাঙে ব্রত প্রতিব্রতার যে ব্রত সেটা ভেঙে দেয় তোমার এটা মনে হবে জড় জগতের লোক অনেক জাজমেন্ট তুলবে জড়জগতের লোক প্রশ্ন প্রতিব্রতার ধর্ম মানতে আমাদের কৃষ্ণ তো অনেক খারাপ কাজ করছে না প্রতিব্রতা ধর্ম মানে হলো কৃষ্ণ হচ্ছে পরমপতি সেই পরমপতির প্রতি তোমার যে লগণ লগ্ন তোমার যে হৃদয়ের ভাবনা থাকবে অনর্গল তোমার মধ্যে নিরবচ্ছিন্ন যে আকর্ষণ থাকবে সেটা কি বলতে প্রতিব্যতা বাস্তবিক প্রতিব্যতা তুমি যে খণ্ড খণ্ড প্রতিভাবনা নিয়ে যে জড় মানুষের তুমি তাকে প্রতিরূপে বরণ করেছো সেটা কৌ শাস্তে অনুমোদন করা আছে যদি তিনি ভগবত বিদ্বেষী না হন যদি তিনি অপরাধী না হন তাহলে তাকেও স্বামীরূপে রাখতে বলা আছে তাকেও কৃষ্ণের প্রতিভূরূপে তাও বলা যে কৃষ্ণের প্রতিভূ কৃষ্ণের প্রতিভূরূপে বর্ণনা করা আছে তাকে সেবা করতে পারো প্রতিভূ কৃষ্ণের এইভাবে করতে পারো কিন্তু সম্পূর্ণ আলাদা একটা তুমি একটা তত্ত্বকে সেবা করলে তাহলে তোমার ভুল সেবা হয়ে যাবে শাস্ত্র এগুলো বলা আছে ধনী বড় উদ্ধত প্রতিব্রতা ভাঙেবত প্রতিকূল হইতে টানিয়ে আনে প্রতিকূল হইতে টানিয়ে আনে তাকে আর বৈকুণ্ঠের লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে তার আগে কেবা বা গোপীগণে বৈকুণ্ঠের লক্ষ্মীগণকে আকর্ষণ করে তা গোপিকাগণকে তো আকর্ষণ করবেই ওরা তো স্বাভাবিক বৃন্দাবনের তারা তো গোপিকাগণ বৃন্দাবন তো এমনিতেই আকর্ষণ হয় ও গোপিকাগণের কথা দাও তো করবে। বৈকুণ্ঠের লক্ষ্মী যার আকর্ষণ হওয়ার কথা নয় সে পর্যন্ত বংশী ধ্বনিতে আকর্ষিত হয়ে পাগল হয়ে যায় বৈকুণ্ঠের লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে তার আগে কেবাগুপিগণে নিবি খসায় প্রতি আগে গৃহধর্ম করায় ত্যাগে নিবি মানে নিজের লজ্জা ধর্ম সমস্ত ত্যাগ করায় কৃষ্ণের এমন আকর্ষণ কৃষ্ণের এমন আকর্ষণ যে কেন লজ্জা ধর্ম ত্যাগ করায় লজ্জা ধর্ম রাখে না এটি তো বলেছিলাম যে বস্তু চিরহরণের লজ্জাধারাকালীন অবস্থায় হবে না হে নিবি খসায় প্রতি আগে गृहधर्म कर लोकधर्म लज्जाएं सब ज्ञान लुप्त हो चाय सब नारीगणे समस्त नारीगण के भाव नाचाय कान भेतरे बसा करपनेदा स्ुरे कान भेतरे बसा कर मान हे अप्रागत जो भगवान रूपगुण लीला शुनेच कान भेतरे बसा कर फेले সেই কথাগুলো তোমার বারবার প্রতিধ্বনি হচ্ছে বাসা করা মানে বুঝো মাকড় সব বাসা করে সেরকম হরিকথাটা তোমার ভেতরে বাসা করেছে গুরু কিন্তু দেখা যাচ্ছে নেই চলে গেছে তোমার ভেতরে কথাগুলো বাসা বেঁধে রেখেছে বাসা বেঁধে রেখেছে সবসময় তোমার সেই কথাগুলো তোমার প্রতিধ্বনি হচ্ছে ভেতরে কথাগুলো তোমার বারবার বাজছে ভেতরে এটাকে বলে কানের ভেতরে বাসা করে একে বলে এই অবস্থাটা তোমার খুব ভালো লক্ষণ যদি গুরুবৈষ্ণব চলে গেছে কি তোমার ভেতর বাসা করেছে কথা খালি তোমার মনে হচ্ছে এই তো কথা বলছেন এই তো কথাটা আসছে প্রতি মুহূর্তে তখন তোমার সাধুসঙ্গ হচ্ছে এই এই জন্য বলে নিরবচ্ছিন্ন সাধুসঙ্গ এইভাবে হয় নিরবচ্ছিন্ন সঙ্গ বন্ধ হচ্ছে এই সময় হয় কানের ভেতরে বাসা করে আপনে সদা আপনে তাহা সদাস ফুরে অন্য শব্দ না দেয় প্রবেশিতে জড়জগতের কোনো শব্দ আর তোমার কানে প্রবেশ করতে দিচ্ছে না বুঝলে যে কথা জড়জগতের কোনো শব্দ প্রবেশ করতে দিচ্ছে না খালি ওই কথাই কানে ঢুকছেন হ্যাঁ বামন গোসি ছিল বামন গোসি মাছ বলতেন অনেক সময় এরকম বলতেন যে বহু লোকের ভিড় চারিদিকে হৈচই হচ্ছে চারিদিকে সে হৈচয়ের মধ্যে আমি খুব নির্জনে থাকতে পারি কথাটার মানে কেউ বুঝে না এই মহাজন যে কথাটা বলতেন এর মানেটা কেউ বুঝে না বহু লোকের ভিড়েতে বহু হৈচৈয়ের মাধ্যমে মাঝখানে আমি নির্জনে থাকতে পারি এই মানে কি হলো এই হচ্ছে সেই কথাটা মানে অন্য কাউর কথা কানের ঠকে না চারিদিকে ওইচই করে সব কিছু কানের মধ্যে গুরু বাণী খালি ইকো প্রতিধ্বনি হচ্ছে কত বড় উঁচু কথাই এই কথাগুলো উপলব্ধি এই অবস্থায় করতে পারবে কিপা হলে পারবে সেই জন্য সেই জন্য বলছেন কানের ভেতরে বাসা করে আপনে তাহা সদা স্ফুরে সেই কথা সর্বদা বাপ্ত হচ্ছে নিজে নিজে অন্য শব্দ না প্রবেশিত অন্য শব্দ হচ্ছে কিন্তু কানে ঢোকে না আনো কথা না শুনে কান আনো বুঝিতে বোলায় আন অন্য কথা কানে ঢোকে না কিছু একটা বললে কানে ঢুকছে না কিছু বললে অন্ন বোঝে রাধারানীকে বলছেন জটিল একটা কথা রাধা রানীর কাজে না রাধারানীকে বলছেন এক কথা আর রাধারানী বুঝছে অন্ন কেন মন তো অন্য জায়গা একটা বলল সে ভুল বুঝেছে সে কিছু বুঝতে পারছে না কানে আদেশ করেছে সে উল্টো কাজ করছে হেন বলছেন आनबुझीते बोल आन कृष्णर य कृष्ण वंशी चरित्रे महापभु बर्णना कर सना कृष्ण वंशी चरित्र यकम शुने रख पुन कहे बाह्यज्ञानी आनकहित कहिनू आने सनतन के बोलिए कृपा कृष्ण कृपा तुमारुण कहे बाह्यज्ञने महाप्रभुर आर कि बह्यज्ञान हलो बोल से नारी की बोलते हमें कि फिल्लम की जानी কিছু কিছু কিছু বাজে কথা বললাম নাকি সনাতনকে হাত ধরে বলছেন পুনঃকহে বাহ্য জ্ঞানে আনো কহিতে কহিনু আনে এক কথা বলতে গিয়ে অন্য কথা কিছু বলে ফেললাম নাকি কৃষ্ণ কৃপা আর উপর সনাতন আর মোর চিত্ত ভ্রম করি নিজই সহ্য মাধুরী মৌন মুখে সোনায় তোমারে মাপবে মহাপূর্ণ তত্ত্ব প্রকাশ করছেন মোর চিত্ত ভ্রম করি আমার চিত্ত ভ্রম হয়েছে রাধারাণী যেমন ভ্রমর গীতাতে ভ্রমরকে কেন্দ্র করে পাগলের মতো কথা বলছে। ভ্রমরকে এরকম আঙুল দিয়ে কী এই আমি জানি তুই কে আমি জানি এইসবগুলো দেখেন আলোচনার বিষয় নয় কারা শুনবে এইসব কথা জড়বদ্ধ জীব সব এইসব কথা শুনতে পারবে মাথা খারাপ এসব করলে ভক্তিম ঠাকুর পৌপাতের থেকে লাথি মারবে আমাকে এই জন্য আমি এসব আলোচনা করতে পারবো না যদিও ইচ্ছা হয় কিন্তু করবো না হবে না দাদা রানী ভ্রমরকে দেখে নানারকম গালাগাল দেব্য বন্ধ আমি জানি তুই কে ছাড় চালা কি তোর বন্ধুও যেরকম চালাক হ্যাঁ ঠক যোর আর তুইও সেরকম মানে কৃষ্ণের বন্ধু ভমরটাকে চিন্তা করছিস মসুরা থেকে এসছিস আমাকে বোকাবানাতে নিজে নিজে বলছেন ভমরটাকে কেন্দ্র করে বোঝো এবার কান্দ তুমি কি বুঝবে এটাকে বলে ভম চিত্ত জল্প রাধারানীর ভেতর আছে প্রেমের অত্যন্ত উচ্চ অবস্থা এগুলো উপলব্ধি হওয়া মুশকিল হ্যাঁ জড় বিষয়ে রক্ত গেলই না কি করে হবে চিত্ত মোর চিত্ত ভ্রম করি আমার চিত্ততে ভ্রম উপস্থিত করেছে কৃষ্ণ হ্যাঁ আর ভ্রম করে নিজের ঐশ্বর্য মাধুরী আমার মুখেতে কি উচ্চারণ করালো কৃষ্ণ জানি না মা বউ বলছেন নিজেই কৃষ্ণবস্তু আবার বলছে বুঝতে পারছি না কী বলালো কী জানে আমি তো বাউল বাউল মানে বুঝব বাউল হ্যাঁ যার গৃহদান নাই কিছু এখন জড়জগতের বাউল যারা তো সংসার ভেতরে রয়েছে তারা তো বাইরে বাউল সম্প্রদায় করে ওগুলো তো বাউল নয় বাউল সম্প্রদায় বাউলা বাস্তবিক মানে হলো যে বাউলের তার সংস্কৃতি থাকবে না কিন্তু ওরা তো দেহতত্ত্ব নিয়ে গান করে তুত্ত বলতে বলতে সব ভুলভাল সব ওদের বাউল ওদেরকে বলা যায় না মিথ্যে কথা বলে বাউল বলে পরিচয় দেয় বাউল নয় ঘোরত সংসারী জঘন্য সংসারী এমনি সংসারী লোকগুলো তো ভালো ওরা সংসার পর্যন্ত কী ক্ষতি করেছে ওই যে পাজির পাছারা সংসারী বিয়ে করবে না আবার রাখবে দু চারজন छोटलोक समस्त यहाँ बाउल सम्प्रदाय अमी तो आन कहते आन कहि कृष्ण माधुर्यसते बहि कृष्ण माधुर स्रोते बी हमें महाप्रभु क्षण मौन करी मौन करी रे मन एक करी पुनः सनतने कहे कृष्ण माधुरीर महाप्रभुर मुखे जेई शुने से ही भाषे প্রেম সুখে শ্রী শ্রীরূপ রঘুনাথ পদে যার আস শ্রী চৈতন্য চরিতাম্বৃত কহে কৃষ্ণ দাস কৃষ্ণর চৈতন্য চরিত কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মুখে যে এইসব কথা যে শুনবে সে রসে ভাববে আজকে আমাদের সবচেয়ে চিন্তার বিষয় হল যে অন্যান্য সম্প্রদায় যে রকম অন্যান্য সম্প্রদায় যে রকম কৃষ্ণ ভজনের নামে যেসব ব্যবিচার আনায়ন করছে সমাজে আর তার জন্য আমাদেরকে আঙুল দেখি জগতের লোক যে বৈষ্ণবগণ এগুলো সব ছোট লোক মধ্যে পহুপাত আসার এক এরকমই অবস্থা হয়েছিল ভক্তিম ঠাকুর ভক্তিম ঠাকুর বহুপাত আসবার আগে আমি আলোচনা করব যদি সময় পাই বিকেলে ভক্তিমথ ঠাকুর বহুপাত আসার আগে বৈষ্ণব ধর্মের যে বিমল চরিত্রটা কিভাবে কিছু ছোট লোক শয়তান তারা কি অবস্থায় নিয়ে গিয়েছিল জগতের লোক বৈষ্ণব শুনলেই এরকম নাকে আঙুল দিয়ে শরীর চি ছি ছি ছি বৈষ্ণব তারা জানতে পারতো না বৈষ্ণবতা কত উচ্চে জানতে পারত না সেই কথা কিছু বিকেলে আলোচনা করা হবে আজকে এই পর্যন্ত থাকল তাবদ ভয়ম দ্রবি দেহ সুহিত নিমিতম শোকহ স্পৃহা পরিভব বিপুলশ্চ লোভ তাবধ মহ মম ইতি অসদ অবগ্রহ আরতি মৌলম হ্যাঁ হ্যাঁ তাবৎ মম ইতি অসত অবগ্র আরতি মূল যাবন নে অঙ্গৃমভয় প্রবৃণীতে লোক হ এই শ্লোকের ব্যাখ্যা শুনবে পরে শুনলে বুঝতে মাথায় কিছু ঢুকবে বাঞ্চা কল্পতর্শে কী পাশেছ পতিতান পাবনে ভো বৈষ্ণবো নম নম